বাজারে গরু কিনতে গেছেন গরু কিনতে গিয়ে দেখলেন যে আপনি গেছেন গাবি কিনবেন গাবি গাবি গরু বুঝুন তো আপনারা কি বলেন এটারে গাই গোরু বলেন গায়ে আর গাবি এক জিনিস হ্যাঁ গাই গরু কিনতে গেছেন এখন আপনি গরু চিনেন না এর আগে কোনোদিন গরু দেখেন নাই গাই গরু কোনটা গরু কোনটা এগুলো কিছুই চিনেন না একজন আপনারে হুজুর আসেন এই এই এই গায়ে গরুটা নিয়ে আসছেন দেখেন নাই তারপরে নিচে দিক হাত দিয়ে দেখেন নাই যে এটার দুধ কতটুকু পামো কি পাবো আপনি বাড়িতে নিয়ে আসতেন বাড়িতে নিয়ে আসে বালতল যে বসে রেছেন দুধ দইবেন এখন দুধ নাই তাহলে আপনার উচিত ছিল যখন বাজারে গেছেন বাজারের থেকে কিনা সময় একটু দেখা দিয়ে একটু হাত দিয়ে দেখা কিন্তু গরু কিনে বসে দিছেন আমাদের সমাজের অসংখ্য ভাই বোন আজকে গাই গরু কিনতে যায় বলু কিনে বসে থাকে লেজ উল্টায় দেখে না এবার করতে যায় সেরেক করে বসে থাকে मन कर पालन करते जा बेतब कर देखे ना सब समय ग्रेप्तान खतास बुजुर्ग बोल द्वारा बोल बेह कारण बुजुर्ग बोल कर ले सही ইসলামের নীতিমালা হইল এইভাবে যে তিনি যত বড় ব্যক্তি হোক তিনি ভুল কথা বললে ভুল সঠিক কথা বললে তার কথাটাকে ওহির সাথে কোরআন সাথে যাচাই করে দেখতে হবে না যাচাই করে না ল্যাজ উল্টাই আপনারা গাইগুরু কইসি আর বলু কইস আপনি নিয়ে আসছেন এইরকম করার নীতিবালা ইসলামে নাই আজকে দেখবেন অসংখ্য দোকার মধ্যে গেছি। ধোকার আমাদেরকে ওই গাইগুরু বলে বলু সালাই দিছে অসংখ্য মানুষ দেখবেন বালাগালুলা পড়ি মনে করে যে সেই দরুদ পড়তেছে অথচ দরুদ এক জিনিস কবিতা এক জিনিস দরুদ আর কবিতা দুটো এক জিনিস না विता एट तो बुझेना समय करी अल्प सामान्य कर चेष्टा करब एक कह हजुर बोटा तो विधवा हजूर कान दे आहारे हमार बोटा विधवा आदते कानते शेषि कह हुजूर अपनी तो बेचे आरोप बो कमने विधवा स्वामी देख ले स्त्री विधवा है ना कि আমার তো একজন মুমিন বলছিল একজন মুসলমান বলছিল তো মুমিন তো কোনদিন মিথ্যা বলতে পারে না আমি তো এটা জানি তো বলছে আমার বউ বিধবা হয়ে গেছে আমি কান্দি এখন কান্দার আগে আমার স্ত্রী বিধবা হয়েছে কিছাই বাছাই করে আমরা আমল করার চেষ্টা করব। আকিডা বিশ্বাসের ক্ষেত্রে এটা তওহিত না সেরেক এটা একটু জেনে শুনে বোঝার চেষ্টা করে তারপরে আমল করার এই ফেতনার জমানায় আমাদেরকে হাওয়ার বা বাদ দিয়ে এবং বিপরীত কার্যক্রমকারী বেদাহাতের দিকে দিকে আহ্বানকারী এদের অন্ধ আনুগত্য থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আল্লাহ এই আমাদেরকে বিশুদ্ধ ইমান আল্লাহাক আমাদেরকে নসিব করুন দুনিয়া যতদিন বেঁচে থাকি ইসলামের উপরে বেঁচে থাকার তৌফিক দিন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আল্লাহাক আমাদেরকে ইমানের সাথে বিদায় নেওয়ার তৌফিক দান করুন আমিন Ah, ah, ah.